মালিক ইবনু হুয়াইরিস লাইসি রজ্লাহ হতে বর্ণনা করেন যে তিনি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন তিনি তার সালাতের বেজর রাকাতে সাজদা হতে উঠে না বসে দাঁড়াতেন না